মজুবুল্লাহিম সৈতানুর রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসসলাম গত আলোচনায় আমরা সিরাহ অধ্যয়নের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছিলাম আর আজকে আমরা সিরা থেকে সরাসরি আলোচনা শুরু করব। সাধারণত আলেমগন মোহাম্মদ সাল্লি সাল্লামকে নিয়ে লিখতে গেলে তার জন্মের সময় থেকে লেখা শুরু না করে তারও আরও আগের সময় থেকে তারা শুরু করে থাকেন এবং কয়েক হাজার বছর আগে থেকে তারা শুরু করেন এবং তারা রাসুদুল্লাহ সাল্লাই সাল্লামের পূর্বপুরুষ ইব্রাহিম আলাহিস্লামের কথা দিয়ে আলোচনা শুরু করেন শুরুতে বংশ পরিচয় নিয়ে তারা কিছুটা আলোচনা করেন এবং এই ক্ষেত্রে তারা একটি ঘটনা আলোচনা করে থাকেন এবং ক্ষেত্রে তারা গুরুত্ব দেন হাজর এবং ইসমাইল এই অংশটির দিকে সারা কিংবা ইসহাকের দিকে নয় কারণ প্রথম অংশটি প্রথম শাখাটি এটি হচ্ছে রাসুদুল্লাহ সাল্লু আলাইস্লামের পূর্বপুরুষ তারা শুরু করে থাকেন ইব্রাহিম হজর এবং ইসমাইল আলাইস্লামের ঘটনা দিয়ে ইব্রাহিম আলাহ সাল্লাম তার স্ত্রী এবং সদ্যজাত শিশু সন্তানসহ হিজাজ গমন করেন অর্থাৎ বর্তমান সৌদি আরব ইব্রাহিম তাদের নিয়ে বর্তমান মক্কায় পৌঁছালেন এবং সেই সময়ে যা ছিল একটি মৃত উপত্যকা কিছুই ছিল না কোনো মানুষ না কোনো ফসল কিন্তু যেখানে কাবা অবস্থিত তা পৃথিবীর সৃষ্টির সময় থেকেই শুরু থেকেই পবিত্র ছিল পৃথিবীর প্রথম দিন থেকেই সেই স্থানটি পবিত্র ভূমির একটি অংশ ছিল এখন কে প্রথম কাবা নির্মাণ করেছেন ইব্রাহিম নাকি আদম আলাইসালাম সেটা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে কিন্তু এই বিষয়ে সবাই একমত যে সেই স্থানটি শুরু থেকেই পবিত্র ছিল সেখানে কোনো ভবন থাকুক আর নাই থাকুক তো ইব্রাহিম আলাইসাল্লাম কিছু পানি এক ব্যাগ খেজুর এই সামান্য কিছু জিনিস নিয়ে তার স্ত্রী আর পুত্র ইসমাইলকে সেখানে রেখে এলেন এরপর তিনি সেই স্থানটি ত্যাগ করলেন হাজর আলাইসালাম বুঝতে পেরেছিলেন যে ইব্রাহিম আল্লাহ সাল্লাম তাদেরকে ছেড়ে চলে যাবেন কিন্তু তিনি ভাবতে পারে নিজে এভাবে মরুভূমির মাঝে তাদেরকে এমন একটা জনশূন্য স্থানে রেখে চলে যাবেন তো তাই তিনি তার পিছু নিলেন এবং জিজ্ঞেস করলেন ইব্রাহিম তুমি কি আমাদের এমন একটি জায়গায় রেখে যেতে চাও যা অনাবাদী আর জনমানুষ শূন্য ইব্রাহিম আলাইসাল্লাম তার কথার কোনো জবাব দিলেন না তিনি জবাব দিলেন না তিনি আবারও জিজ্ঞাসা করলেন ইব্রাহিম তুমি কি আমাদের এমন একটি স্থানে রেখে যেতে চাও যা অনাবাদী আর জনমানুষ শূন্য কিন্তু কোনো উত্তর পেলেন না এভাবে তৃতীয়বার জিজ্ঞাসা করলেন কিন্তু কোনো উত্তর পেলেন না এবং তারপর হাজর আল্লাম বললেন আল্লাহ কি আপনাকে এমন আদেশ দিয়েছেন অর্থাৎ এটা কি আল্লাহর আদেশে আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন ইব্রাহিম আল্লাহ বললেন হ্যাঁ তিনি বললেন হাজর বললেন তাহলে আল্লাহই আমাদের দেখাশোনা করবেন আল্লাহ আমাদের প্রতি বিমুখ হবেন না অর্থাৎ হাজরের এই কথাটির অর্থ হলো যদি এটা আল্লাহর হুকুমে হয়ে থাকে তাহলে তার আল্লাহর উপর বিশ্বাস আছে যদি তা এই বিরান ভূমিতে থাকার আদেশ হয় এরপরও সুবহান আল্লাহ দেখুন যে এই মহান মহিলার আল্লাহ সুমান তাল্লাহার উপর কি পরিমাণ ভরসা ছিল তিনি বললেন তাহলে আল্লাহই আমাদের দেখাশোনা করবেন আল্লাহ আমাদের প্রতি বিমুখ হবেন না ইব্রাহিম আলাহিসাল্লাম চলে গেলেন আর চলতে চলতে এমন একটি স্থানে গিয়ে দাঁড়ালেন যেখান থেকে তিনি আর তাদেরকে দেখতে পাবেন না তখন তিনি পিছন ফিরে কাবার দিকে তাকালেন এবং আল্লাহ আল্লাহর কাছে এবং তারা টি কুরআ রয়েছে হুইহিম হে আল্লাহ আমি আমার কিছু উত্তরসূরিকে তোমার পবিত্র ঘরের কাছে এক অনাবাদী উপত্যকায় রেখে গেলাম হে প্রভু আমার দুয়া কবুল করো তাদের জন্য মানুষের অন্তরে দয়া সৃষ্টি করো এবং তাদেরকে ফলদান করো যেন তারা কৃতজ্ঞ থাকে এখন সমাজবিজ্ঞানী মাসলোর মতে মাসলোর হায়ার একটি পিরামিড মডেল অনুসারে সমাজে মানুষের যে সমস্ত চাহিদাগুলো সেগুলোকে তিনি একটি ক্রম অনুসারে গুরুত্ব অনুসারে ব্যাখ্যা করেছেন এবং একটি পিরামিড মডেলের মাধ্যমে তিনি এটাকে ব্যাখ্যা করেছেন এবং আমরা জানি পিরামিড ত্রিভুজ পিরামিডের নিচের অংশটি সবার আগে নির্মাণ করা হয় এরপর তার উপরের অংশ এভাবে পিরামিডের চূড়া নির্মাণ করা হয় সবার শেষে তো মাসলোর পিরামিড মডেল অনুসারে সামাজিকভাবে সবার আগে মানুষের দরকার তার শারীরিক চাহিদা পূরণ করা তো কাজেই এটা হচ্ছে তার পিরামিডের ভিত্তি নিচের অংশ সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তার মতে মানুষের জন্য সবচেয়ে দরকারি চাহিদা হচ্ছে শারীরিক চাহিদা পূরণ করা এরপর আসবে সামাজিক চাহিদা এরপর আধ্যাত্মিক চাহিদা অন্তরের চাহিদা এবং সবার শেষে হচ্ছে আত্ম উপলব্ধি বা সেলফ অ্যাকচুয়ালাইজেশন তো কাজেই তাদের মতে মানুষের চাহিদা শুরু হয় শারীরিক প্রয়োজন দিয়ে ক্ষুধা অন্ন এরপর সামাজিক জীবন বস্ত্র বাসস্থান এবং সবার শেষে মাস্তর মতে আসছে ধর্মবিশ্বাসের চাহিদা সবার শেষে আত্ম উপলব্ধি কিন্তু ইব্রাহিম আলাহ ইসালামের মতে তার পিরামিড সম্পূর্ণ উল্টো প্রথমেই তিনি যা চাইলেন সেটা হচ্ছে দুয়া কবুল করো। অর্থাৎ প্রথমেই তিনি আত্মিক প্রয়োজনের কথা বললেন এবং তারপর চাইলেন মানুষের অন্তরে তাদের জন্য দয়া সৃষ্টি করো অর্থাৎ তিনি পরবর্তীতে মানুষের হৃদয়ে তাদের জন্য ভালোবাসা কামনা করলেন যা ছিল সামাজিক প্রয়োজন আর সর্বশেষে তিনি চাইলেন তাদের শারীরিক প্রয়োজন ফল থেকে কিন্তু তখনও তিনি এই শারীরিক চাহিদা ক্ষুধা নিবারণ এটাকে ইবাদতের সাথে অন্তর্ভুক্ত করে দিলেন আল্লাহম আশ্করুন যেন তারা কৃতজ্ঞ থাকে আর এটাই হচ্ছে সত্যিকারের সেলফ অ্যাকচুয়ালাইজেশন বা আত্ম উপলব্ধি যখন আল্লাহ আপনার সব কিছু হয়ে যান আপনার খাওয়া দাওয়া আপনার ঘুম সব কিছুই আপনি আল্লাহর জন্য করে থাকেন এবং এটাই হচ্ছে সত্যিকারের প্রশান্তি বা আত্ম যা মাসলো বা অন্যান্য কেউ অর্জন করতে পারেনি শুধুমাত্র আল্লাহর আম্বিয়া এবং আউলিয়াগঞ্জ ছাড়া এবং এরপর ইব্রাহিম আলাহাল্লাম তাদেরকে সেখানে রেখে চলে গেলেন হাজর আল্লাহাম যেটুকু অল্প খাবার ছিল সেটা ব্যবহার করলেন কিন্তু কিছুদিনের মধ্যেই তার খাদ্য ফুরিয়ে আসলো তারা খাদ্য সংকটে পড়লেন হাজর আল্লাহিসাম ইসমাইল আলাইস্লামকে বুকের দুধ খাওয়ালেন কিন্তু তাও শুকিয়ে আসছিল ক্ষুধা আর পিপাসার কারণে এবং তখনই ইসমাইল আল্লাহাম ক্ষুধায় কাটতে শুরু করলেন হাজর আল্লাহ তার শিশুর কষ্টের কান্না সহ্য করতে না পেরে খাবারের সন্ধানে বের হলেন তিনি একটি পাহাড় বেয়ে উঠতে শুরু করলেন যা পরবর্তীতে সাফা নামে পরিচিত তিনি পাহাড়ের চূড়ায় উঠলেন আর ডানে বায়ে মানুষের খোঁজ করতে লাগলেন পাহাড়ের চূড়া থেকে অনেক দূরের অঞ্চল দেখা যায় তাই তিনি সেখান থেকে দেখতে লাগলেন যে কোথাও জনবসতি বা মানুষের দেখা পান কিনা কিন্তু তিনি কাউকে দেখতে পেলেন না তাই তিনি পাহাড় থেকে নেমে আসলেন আর যখন তিনি সমতলে নেমে আসলেন তখন তিনি তার পরনের কাপড় গুজে দৌড়াতে শুরু করলেন এবং ছুটতে ছুটতে আরেকটি পাহাড়ের চূড়ায় গিয়ে উঠলেন যা আলমারোয়া নামে পরিচিত এবং তিনি সেই পাহাড়ের চূড়ায় উঠলেন দেখলেন আবার নেমে এসে জনমানুষের খোঁজ করতে থাকলেন তো যখন হাজর আল্লাহাম পাহাড়ে পাহাড়ে ছুটে চলেছেন তখন তার সন্তান কষ্টে কাবু হয়ে যাচ্ছিল আর তিনি সাতবার এই ঘটনাটি ঘটালেন সাতবার তিনি একটির পর একটি পাহাড়ে উঠলেন এবং নামলেন সপ্তমবারের জন্য যখন তিনি পাহাড়ের চূড়ায় উঠলেন তিনি হঠাৎ একটি শব্দ শুনতে পেলেন তো তিনি শব্দের উৎস খুঁজতে লাগলেন আর তাকে হতবাক করে দিয়ে তিনি হতবাক হয়ে দেখতে লাগলেন যে শব্দটি আসছে ইসমাইল আলাহিসাল্লামের পায়ের নিচ থেকে ইব্রাহীল আলাহাইসালাম নেমে এসে জমজম জমজমকূপ খনন করে দিয়ে চলে গেছেন হাজর আল্লাহ খুশিতে পানির উৎসের দিকে দৌড়ে এলেন কারণ শুকনো মরুভূমিতে তিনি ভয় পাচ্ছিলেন যে পানি ফুরিয়ে যেতে পারে কারণ মরুভূমি শুষ্ক মরুভূমি সে পানি শুষে নিতে পারে এবং রাসুদুল্লাহ সাল্লু আলাইস্লাম এই ঘটনা বর্ণনা করার সময় বলেন যে আল্লাহ ইসমাইলের মাতার উপর রহমত বর্ষণ করুন তিনি যদি পানিকে তার মতো বইতে দিতেন তাহলে তা এক প্রবাহমান নদীর রূপ নিত তিনি যদি পানিকে তার মতো বইতে দিতেন তাহলে তা একটা বহমান নদীর রূপ নিত এবং হাজর আলা ইসলাম তিনি যেটা করেছিলেন যে যখন সেখান থেকে ইসমাইল আলাইস্লামের পায়ের নিচ থেকে পানি উঠছিল তিনি চারদিকে একটি বাদ দিয়ে দেন কাদামাটি দিয়ে একটি বাদ তৈরি করে দেন এবং এ কারণেই রাসুল্ল সাল্লু আলাইসাল্লাম এই ঘটনা বর্ণনার সময় বলেন যে আল্লাহ ইসমাইলের মাতার উপর রহমত বর্ষণ করুন তিনি যদি পানিকে তার মতো বইতে দিতেন তাহলে সেটা একটা বহমান নদীর রূপ নিত হাজর আল্লাহিসাল্লাম তার সেই সময়ের মানসিক অবস্থা সম্পর্কে একটু চিন্তা করুন তার অবস্থা মানসিক অবস্থা কেমন ছিল যখন তিনি পাহাড়ের মাঝে ছুটে চলছিলেন জনশূন্য একটি দুর্গম স্থানে তার শিশুপুত্রটি মৃত্যুর সামনে উপস্থিত ক্ষুধা এবং তৃষ্ণায় সে ছটফট করছে এবং তিনি মা হয়ে কিছুই করতে পারছেন না পানি ও খাবারের সন্ধানে এই পাহাড় আরেকবার ওই পাহাড় এবং মধ্যবর্তী উপত্যকায় তিনি হন্যে হয়ে ছুটেছুটি করছেন আর একবার করে সে দেখে যাচ্ছেন শিশুটি যন্ত্রণায় কাঁদছে ছটফট করছে তার সেই সময়ের মানসিক অবস্থা সম্পর্কে একটু ভাবুন কি করছিলেন তিনি অবশ্যই সেই সময় তার হৃদয় ভারাক্রান্ত ছিল হয়তোবা চোখের সামনে নিজের সন্তানকে কষ্টপিতে দেখে তিনি কাঁদছিলেন হাজর আল্লাহ সাল্লাম ছিলেন একজন বিশ্বাসী মহীয় নারী এবং আল্লাহ সুহামতাল্লাহ তার পরীক্ষা ছিলেন এবং ভবিষ্যতের জন্য কিছু লুকিয়ে রেখেছিলেন তার থেকে যা তিনি জানতেন না কাজেই পরবর্তীতে কি হবে তা না জেনে তিনি সেই কঠিন অবস্থায় একটা চরম কষ্ট অনুভব করছিলেন একজন মা সন্তানের কষ্টে বিপর্যস্ত ছিলেন এখন কল্পনা করুন যদি হাজার সেই সময় জানতেন যে সামনে ভবিষ্যতে তার জন্য কি আছে তিনি যদি জানতেন যে এক সময় দুনিয়ার চার প্রান্ত থেকে চার দিক থেকে মানুষ এসে তার সেই পায়ের ছাপ অনুসরণ করবে সারা দুনিয়ার মুসলিমরাও সাতবার সাফা এবং মারোয়া পাহাড়ের মধ্যে উঠানামা করবে তাহলে সেই সময় তার অনুভূতি কেমন হতো এবং রাসুল্লা সাল্লাইসাল্লাম সাফা মারোয়ার ঘটনা বলতে গিয়ে যোগ করেছেন যে আর সে কারণেই আমরা সাফা আর মারোয়ার মাঝে যাই অর্থাৎ আমরা আজ পর্যন্ত হাজর আল্লাহামের পায়ের ছাপকে পদাঙ্ককে অনুসরণ করছি যদি হাজর আল্লাহিসাল্লাম জানতেন যে এমন একটা দিন আসবে যখন পৃথিবীর নানা প্রান্ত থেকে লোক আসবে তার পদাঙ্ক অনুসরণ করতে তবে সেই সময়ে নিঃসন্দেহে তিনি দুশ্চিন্তাগ্রস্ত থাকতেন না হয়তো তিনি হাসতে হাসতে সাফা এবং মারোয়া পাহাড়ে ওঠানামা করতেন অর্থাৎ এখানে আমাদের আসলে বোঝা উচিত যে মাঝে মাঝে আমরা বিভিন্ন সময়ে কঠিন সময় অতিবাহিত করি তো তখন আমাদের একটি নির্দিষ্ট মানসিকতা চলে আসে যে কেন এমন হলো কেন আমরা এই ধরনের কঠিন পরিস্থিতিতে পতিত হলাম কিন্তু আমরা আসলেই জানি না যে আল্লাহ সুহাম তাল্লাহ আমাদের জন্য ভবিষ্যতে কি কল্যাণ রেখেছেন আমাদের ভাগ্যে কি রেখেছেন তো যখনই আমরা একটি কঠিন সময় পার করি আমাদের হাজির আলাহিসাল্লামের কথা স্মরণ করা উচিত যে তিনি কঠিন সময়ে আল্লাহর প্রতি তাওয়াকুল করেছিলেন বলেই ভালো কিছু পেয়েছিলেন এবং মুসা আলাইসাল্লাম যখন তিনি তার পরিবারের সাথে ছিলেন তিনি পথ চলতে চলতে মরুভূমিতে পথ হারিয়ে ফেলেন এবং এটা ছিল একটা শীতের রাত ঠান্ডা শীতল বাতাস বলছে এর মধ্যে মুসা পথ হারিয়ে ফেলেন তিনি জানেন না বুঝতে পারছিলেন না যে মিশরের রাস্তা কোন দিকে এর মধ্যে তিনি একটু দূরে একটি স্থানে আগুন দেখতে পেলেন বন তো তিনি তার স্ত্রীকে বললেন যে আমি সেখান থেকে কিছু আলো নিয়ে আসি তিনি বললেন যে তুমি এখানে থাকো আমি সেখান থেকে কিছু আলো এবং গাইড নিয়ে আসি মুসা শুধুমাত্র এই দুইটি জিনিসই চেয়েছিলেন তিনি সেই শীতল অন্ধকার রাতের জন্য কিছু আলো এবং আগুন চেয়েছিলেন আর যেহেতু দেখা পাওয়া দিতে পারে কিন্তু আল্লাহ তার জন্য আরো ভালো কিছু লুকিয়ে রেখেছিলেন আল্লাহ সুহামদাল আমাদেরকে এই ঘটনা সম্পর্কে কুরআনে বলছেন মুসা যখন সেখানে গেলেন তিনি আল্লাহর সাথে কথা বললেন এবং সেই অন্ধকার শীতল রাতে আলো এবং মিশরের পথের সন্ধান নিয়ে ফিরে আসার পরিবর্তে তিনি ফিরে এলেন তিনি ফিরে এলেন মানবজাতির জন্য আলো নিয়ে এবং এমন এক পথের সন্ধান নিয়ে এলেন যা তাকে কেবল মিশরের পথ দেখাবে তা নয় বরং জান্নাতের পথ দেখিয়েছিল তিনি সেখানে গেলেন এবং তখনই তাকে নবুয়াতের সুসংবাদ প্রদান করা হয় এর আগে নয় মোসা অন্ধকার রাতে পথহারা আগুন দেখতে পেয়ে সেখানে গেলেন আলো ও পথের দিশা পাওয়ার জন্য এবং আল্লাহ বললেন সুন্দর আমি আল্লাহ আমি ব্যতীত কোনো ইহ নেই অতএব আমার ইবাদত করো এবং আমার স্মরণার্থে সাবাদ কায়েম করো মোস কিছু একটা চেয়েছিলেন কিন্তু তিনি এর থেকেও ভালো জিনিস পেয়ে গেলেন এবং তারা জীবনের বিভিন্ন পর্যায়ে খুবই কষ্ট এবং দিয়ে অতিক্রম করেছেন কিন্তু আল্লাহ তাদের জন্য জান্নাতের উচ্চ মর্যাদাপূর্ণকে সংরক্ষণ করে রেখেছেন তো কাজেই আমাদেরও বিষয়গুলোকে এভাবেই ভাবা উচিত যখন আমরা কঠিন কোন পরিস্থিতি অতিক্রম করে থাকি এবং যখনই শুষ্ক মরুভূমির বুকে কোথাও পানির একটি উৎস তৈরি হয় সাথে সাথেই সেখানে সেই স্থানে জীবনের সূত্রপাত হয় তো কাজেই তখন সেই কূপের উপর পানি দেখতে পেয়ে সে কূপের উপর পাখি উঠতে শুরু করলো এর আগে সেখানে কিছুই ছিল না কোনো জীবিত প্রাণী ছিল না অনাবাদী জনমানবশন্য একটি মৃত ছিল ওই এলাকার কাছেই একটি গোত্র ছিল যাদের নাম ছিল জুরহুম জুরহুম সেখানকার একটি বেদুইন গোত্র যা যাদের কোনো নিজস্ব বসবাসের স্থায়ী ঠিকানা নেই এবং তারা মূলত কোন স্থান থেকে এসেছিলো তারা এসেছিল ইয়েমএন থেকে এবং ইয়েমএন হচ্ছে আরব জাতির জন্মভূমি এবং আরবি ভাষার জন্মভূমি আর ইএমএন থেকে সেই বিভিন্ন সময়ে বহু বড় বড় জনগোষ্ঠী এসেছিল এবং সেই অঞ্চল থেকে শরণার্থী হিসেবে বহু গোত্রের লোকেরা ইমিগ্রেশন করেছিল অভিবাসন করেছিল এমন একটি ঘটনা রয়েছে কোরআনে সম্পূর্ণ একটি সুরা রয়েছে সুরা সাবা এবং সাবা ছিল তাদের রাজ্যের নাম আল্লাহ সুমদাল তাদের ঘটনা সম্পর্কে বলছেন যে এরাই হচ্ছে সেই লোকজন যারা একটি বড় বাঁধ নির্মাণ করেছিল এবং সেটা ছিল পৃথিবীর প্রথম বাঁধ যার ফলে আরবে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টিপাত না হলেও তারা সারা বছর ধরে সেই জমিয়ে রাখা পানিকে ব্যবহার করতে পারত। এবং তাদের এই কৃত্রিম সেচ ব্যবস্থা এটি একটি বড় নেটওয়ার্কের আকারে শত শত মাইল জুড়ে বিস্তৃত ছিল আর এই পানির উৎসের কারণেই আরবের সেই মধ্য অঞ্চলে সাবা রাজ্যে একটি বিশাল জনসংখ্যা বসবাস করত এবং তাদের সম্পর্কে কিছু কিছু বর্ণনা রয়েছে যা হয়তো কিছুটা অতিরঞ্জিত হবে যার একটি হলো যে তাদের কোনো একজন মহিলা একটি ফলের ঝুরি নিয়ে বের হতো আর সে যখন কোনো একটি গাছের নিচ দিয়ে যেত তখন ফলের ঝুরিতে ফল পরে পূর্ণ হয়ে যেত সন্ধ্যায় সে পূর্ণ ঝুড়ি নিয়ে বাড়ি ফিরে আসতো তো যাই হোক কোরআনে তাদের সম্পর্কে যে তথ্য দেওয়া হচ্ছে সেখানে বলা হয়েছে যে তাদের এই বিশাল জনসংখ্যা এবং আবাদের কারণে সেচ ব্যবস্থার কারণে তাদের ভ্রমণে কোনো ক্লান্তি ছিল না কারণ তাদের একটি বিস্তৃত অঞ্চল জুড়ে ধারাবাহিক জনবসতি ছিল কলোনির মতো ছিল যা তাদেরকে পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম এবং তাদেরকে আহার প্রদানের জন্য যথেষ্ট বলে গণ্য হতো কিন্তু শুধুমাত্র অহংকার এবং আল্লাহ সুতলার আদেশ না মানার কারণে তারা এক সময় বলল যে আমরাও অন্যান্য জাতির মতো সফরের কষ্ট ক্লান্তি ভোগ করতে চাই এমনকি তারা আল্লাহর কাছে করল যেন তাদের এই সফরকে কঠিন করে দেন এবং আল্লাহ তাদের জন্য তারা আল্লাহকে অস্বীকার করল আল্লাহর আয়াতকে অস্বীকার করল তাই আল্লাহ তাদেরকে আজাবে পাকড়াও করলেন এবং আল্লাহ তাদের সেই বাদ কে ধ্বংস করে দিলেন এবং পরবর্তীতে বড় একটি বন্যার সৃষ্টি হলো যখন বাধ ধ্বংস হয়ে গেল বন্যার সৃষ্টি হলো এবং তাদের সমস্ত কৃষিকাজ সেচ ব্যবস্থা এগুলো ধ্বংস হয়ে গেল ফলে তারা ইয়েমেন থেকে বেরিয়ে বিভিন্ন স্থানে আশ্রয় স্থাপন করতে লাগলো এবং তারা ওমান নাজদ এলাকা আল হিজাজ আউস এবং খাজরাজ গোত্র স্থায়ী হলো মদিনাতে এবং তাদের কিছু কিছু অংশ ইরাক এবং আশ্রামে বিভিন্ন স্থানে বর্ষতি স্থাপন করতে শুরু করলো তো এই ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি বা পটভূমি এই কারণে আমি আপনাদেরকে বলছি কারণ জুরহুম এই ধরনের একটি উদ্বাস্তু গোত্র ছিল জুরহুম গোত্রের লোকেরাও ইয়েমেন থেকে হিজাজ অঞ্চলে এসে বসতি স্থাপন করেছিল এখন এটা কি বন্যার আগে না পরে সে বিষয়ে আল্লাহ সুমতআল ভালো জানেন হয়তোবা তারা বাদ ভেঙে যাওয়ার আগেও আসতে পারে আল্লাহ আলাম কিন্তু তারা হিজাজ এলাকায় চলে আসলো এবং জুরহুমরা মক্কা সম্পর্কে জানত অবগত ছিল এবং এটাও জানতো যে সেখানে কোনো পানি নেই পানির কোনো উৎস নেই কিন্তু যখন তারা আকাশে পাখি দেখতে পেল তারা কৌতূহলী হয়ে দুইজন ব্যক্তিকে সেখানে খোঁজ নিতে পাঠাল এবং তারা এসে খবর দিল সেই কুয়োর কথা অবস্থিত সেখানে উপস্থিত হয়ে একটা প্রশ্ন করল এবং যার জবাব এলো আরো অদ্ভুত তারা প্রশ্ন করলো যে আমরা কি এখানে থাকতে পারি তারা সেখানে থাকার জন্য একজন নিঃস্ব নারীর কাছে অনুমতি চাইল অথচ তারা ছিল একটা যোদ্ধা জাতি যাযাবর জাতি যাদের কাছে অস্ত্র রয়েছে শক্তি রয়েছে অথচ তারা দুর্বল একজন মহিলার কাছে এসে প্রশ্ন করলো যে আমরা কি এখানে থাকতে পারি এবং এই প্রশ্নটি অদ্ভুত ছিল এবং এর উত্তর আসল আরও অদ্ভুত এবং তারা ইচ্ছা করলে সেখান থেকে তাকে বহিষ্কার করে দিতে পারতো কিন্তু তারা জিজ্ঞাসা করল যে আমরা এখানে থাকতে পারবো কি না তিনি উত্তর করলেন ঠিক আছে যদি তোমরা এখানে থাকতে চাও আমার একটা শর্ত আছে আর তা হলো পানি হবে আমাদের অর্থাৎ একজন একলা নারী যার কোনো সুরক্ষা নেই এমন একটা অবস্থা যেখান থেকে তাকে সহজেই বের করে দেওয়া যায় এমন অবস্থাতেও তিনি তাদের সাথে একটি চুক্তি করলেন এবং তাদেরকে সেই শর্ত মানতে বাধ্য করলেন এবং তারা সেটা মেনেও নিল রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন যে তিনি অন্তর থেকে চাইছিলেন হাজার অন্তর থেকে চাইছিলেন যেন তারা সেখানে থেকে যায় কারণ তার একটি সামাজিক জীবন দরকার ছিল জনবসতি সেখানে স্থাপন করাটা প্রয়োজন ছিল কিন্তু তিনি আসলে একটি ভালো বিনিময়ে চাচ্ছিলেন তার কারণে তিনি একটি চুক্তিতে আবদ্ধ হলেন এবং ফলে তারা সেখানে থেকে গেল সেই স্থানে যা বর্তমানে মক্কা নামে পরিচিত ইব্রাহিম আলাহিস্লাম তিনি ইরাকের বাসিন্দা ছিলেন এবং তারা সেখানে সেই সময় অন্য আরেকটি ভাষায় কথা বলতো যেটা আরবি ছিল না আরবি থেকে অন্য আরেকটি ভাষায় তারা কথা বলতো তা ইসমাইল তাদের সাথে বড় হতে থাকতে থাকতে তিনি তাদের ভাষাকে শিখে ফেললেন তা ইসমাইল আলাহিসাল্লাম সেই গোত্রের একজন নারীর সাথে পরবর্তীতে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এবং এভাবেই রাসুল্লাহ সাল্ল্লা সাল্লামের বংশটি শুরু হল জুরহুমরা মক্কার রাজনৈতিক ক্ষমতায় ছিল পরবর্তীতে ইব্রাহিম আলাহি ইসাল্লাম সেখানে আসলেন এবং ইসমাইলকে সাথে করে নিয়ে কাবা নির্মাণ শুরু করলেন কাপা ঘরের নির্মাণ কাজ শুরু করলেন মক্কার ধর্মীয় ক্ষমতা ইসমাইলের হাতে ছিল যা পরবর্তীতে তার বংশে উত্তরসূরীরা গ্রহণ করেন অর্থাৎ কাবার উপরে জুরহুমদের কখনোই অধিকার ছিল না কিন্তু রাজনৈতিক ক্ষমতা তাদের হাতে ছিল এবং জুরহুমরা বহুদিন মক্কায় ছিল প্রায় দুই হাজার বছর তারা মক্কায় অবস্থান করেছিল এরপর একসময় ধীরে ধীরে তারা অত্যাচারী হয়ে গেল এবং দুর্নীতিগ্রস্ত হয়ে উঠল ফলে আলা সুমতাল্লাহ তাদের প্রতি বনু খুজাহাদেরকে পাঠালেন খুঁজাহারা তাদেরকে মক্কা থেকে বিতাড়িত করলো বহিষ্কার করলো এবং তারা এসে মক্কায় বসতি স্থাপন করল খুজাহারা হচ্ছে আরেকটি গোত্র যারা ইয়েমেন ছেড়ে এসে জুরহুমদেরকে সেখান থেকে দাঁড়িয়ে দিয়ে হিজাজে বসতি স্থাপন করেছিল জুরহুমরা চলে যাওয়ার আগে দুইটি কাজ করে চলে গেল এক নম্বর তারা জমজমের কূপকে ভরাট করে দিয়ে তার চিহ্ন মিশিয়ে দিয়ে গেল অর্থাৎ সেই সময় তারা জমজম কূপকে মাটির সাথে মিশিয়ে দিয়ে চলে গেল দ্বিতীয়ত তারা কাবায় রাখা বিভিন্ন মল মূল্যবান সম্পদ চুরি করে নিয়ে যায় খুজাওয়ারা এবার মক্কার আধিপত্য পেল মক্কার নতুন রাজনৈতিক ক্ষমতা হচ্ছে এখন বনু বনুখুজাদেরকে তাদের নতুন নেতা এবং ধীরে ধীরে সময়ের সাথে সাথে ইসমাইলের বংশধররাও পুরো আরব এলাকায় ছড়িয়ে পড়ে কিন্তু একটি গোত্র বা একটি শাখার লোকেরা মক্কায় থেকে যায় আর তারা হচ্ছে কুরাইশ অর্থাৎ কুরাইশরা ইসমাইল আলাহাইসাল্লামের বহু বংশধরের মধ্যে একটি বংশধর যারা আদনানের বংশধর নামে পরিচিত তারা মক্কায় ছিল কিন্তু সেই অঞ্চলটি শাসন করতো খোজাওয়ারা খুজাওয়াদের একজন নেতা ছিল যার নাম ছিল আমর বিল্লাহ বিল্লাহিয়াল খুজাই আমরা তার সম্পর্কে আলোচনা করবো বলবো যখন আমরা মক্কার ধর্মীয় পটভূমি নিয়ে কথা বলব কিন্তু এখন আমরা আলোচনা করব। রাসুল উহ সাল্লাহ ইসলামের বংশধরা সম্পর্কে কুজাই বিন কোলাভ ছিলেন কুরাইশ বংশের একজন প্রধান ব্যক্তি নেতা ব্যক্তি তিনি কুরাইশদেরকে একত্রিত করলেন এবং একত্রিত করে বন খুজাদের বিরুদ্ধে যুদ্ধ করলেন তিনি মক্কা থেকে তাদেরকে বহিষ্কার করলেন খুজাদেরকে বিতাড়িত করতে সক্ষম হলেন এবং প্রথমবারের মতো সেই সময়ে মক্কার পুরো রাজনৈতিক এবং ধর্মীয় ক্ষমতা একজন ইসমাইলের বংশধরের হাতে চলে আসলো কুসাইয়ের হাতে চলে আসলো শুধু তাই নয় তিনি সকল ধরনের নেতৃত্বকে একত্রিত করলেন এবং সবগুলোর নেতা হিসেবে একক নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন তিনি একাধারে ছিলেন কাবার রক্ষক হিজাবা এই দায়িত্বটাও তিনি নিজের কাছে নিয়ে আসলেন অর্থাৎ কাবার অভিভাবকত্ব হিজাবা তৃতীয়ত তিনি সিকায়া আর নিফাদা শাসন করলেন এই বিষয়েও কর্তৃত্ব প্রতিষ্ঠা করলেন সিকায়া আর নিফাদা ছিল হাজিদেরকে খাবার এবং পানির যোগান ব্যবস্থা করা তো আমাদের কাছে এই বিষয়টা ছোট বা তুচ্ছ মনে হতে পারে যে হাজিদেরকে খাবার এবং পানির সরবরাহ করা এটা এমন বড় কি জিনিস তবে তাদের জন্য এটা ছিল খুবই সম্মানের একটি বিষয় গৌরবের একটি বিষয় যে তারা আল্লাহ সামতাল যারা মেহমান তাদেরকে হাজিদেরকে খাবার এবং পানির সরবরাহ করছে এবং এটা পাওয়ার জন্য একে অপরের সাথে তারা লড়াই পর্যন্ত করত তো কুরাইশদের দায়িত্ব ছিল যে হজ করতে আসা অন্যান্য আরবের অতিথিদের আতিথেয়তা গ্রহণ করা এবং আন্নাদোয়া আন্নাদোয়ার দায়িত্ব ছিল তাদের হাতে আন্নাদোয়া ছিল বর্তমানে বলতে পারি যে কুরাইশদের একটা পার্লামেন্টের মতো বা সংসদের মতো এবং আল্লুয়া এটাও ছিল তার ক্ষমতায় আর হচ্ছে যুদ্ধের ব্যানার বা যুদ্ধের পতাকা বহন করা যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা দেওয়া এই নেতৃত্বটিও তিনি নিজের হাতে নিয়ে আসলেন অর্থাৎ এ থেকে বলা যায় যে কুসাইবিন কুলাব তিনি মক্কার একজন পূর্ণ একক শাসক ছিলেন এবং তিনি রাজনৈতিক এবং ধর্মীয় উভয় ধরনের নেতৃত্বকে একত্রিত করে একক নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন এবং যখন কুসাইবিন কুলাব মারা গেলেন তখন তার সন্তানদের মধ্যে এই ক্ষমতাটি ভাগ হয়ে গেল এবং কিছু কিছু অংশ পেল আবদে মানাফ এবং বাকিগুলো পেল তার ভাইয়েরা কুসাইয়ের নাতি আমর তার বাবার নিকট থেকে উত্তরাধিকার সূত্রে এই খাদ্য এবং পানি সরবরাহ করার ব্যবস্থাটি অর্থাৎ হাজ্জাজদেরকে খাবার এবং পানি সরবরাহ করার ব্যবস্থাটি সে উত্তরাধিকার সূত্রে লাভ করল আমর এবং আমর হাজ্জাজদের খাওয়ানোর ব্যাপারে কিছু নতুনত্ব আনলেন তিনি তাদের খাবারকে আপগ্রেড করলেন তিনি তাদেরকে স্যুপ সরবরাহ করা ছাড়াও সেই তরল খাবারে রুটি ভিজিয়ে খাওয়ানোকে শেখালেন অর্থাৎ খাবারটিকে আরও এক ধাপ উন্নত করলেন ফলে খাবারের মান উন্নত হয়েছিল এখন আরবিতে সুপে রুটি ভেজানোকে বলা হয়ে থাকে হাসম সুপে রুটি ভেজানোকে বলা হয়ে থাকে হাসম তাই তার ডাকনাম হয়ে গেল হাসিম এবং তিনি রাসুল্ল সাল্লুসাল্লামের দাদার আব্বা হাসিম পরবর্তীতে মদিনায় বিয়ে করেছিলেন এবং ব্যবসার জন্য তিনি ফিলিস্তিনে যান এবং তারপর তিনি সেখানেই মৃত্যুবরণ করেন তাকে গাজায় কবর দেওয়া হয় এবং তার স্ত্রী পরবর্তীতে সাইবা নামে একজন সন্তানের জন্ম দেন সাইবা মানে হচ্ছে বৃদ্ধ মানুষ এখন কেন একজন সন্তানের নাম রাখা হবে শিশু সন্তানের নাম কেন সাইবা বা বৃদ্ধ মানুষ রাখা হবে কারণ ছিল যে শিশুটি জন্মের সময় তার মাথায় কিছু সাদা বা ধূসর চুল ছিল এ কারণে শিশুটির নাম রাখা হলো সাইবা বৃদ্ধ মানুষ তো হাসিম মারা যাওয়ার কারণে হাসিমের স্ত্রী মদিনায় তার মা বাবার কাছে থেকে গেলেন এবং সাইবাও সেখানে বেড়ে উঠতে লাগলো তো একদিন মদিনাতে আলমোত্তালিব নামে একজন ব্যক্তি আগমন করলো আলমোত্তালিব ছিল হাসিমের ভাই তো তিনি মদিনায় গেলেন এবং সেখানে তার ভাতিজা হাসিমের পুত্র সাইবা সম্পর্কে জানতে পারলেন এবং তিনি হাসিমের পুত্র সাইবাকে মক্কায় নিয়ে যেতে চাইলেন সাইবার বয়স ছিল তখন আট বছর এবং আলমোত্তালিব ভাতিজাকে সাথে করে নিয়ে মক্কায় যেতে চাইলেন কিন্তু সাইবার মায়ের আত্মীয়রা তাকে সেখানেই রেখে দিতে চাইল মদিনাতেই রেখে দিতে চাইল মক্কায় যেতে দিতে চাইছিল না আল আলমোত্তালিব তাদেরকে এটা বলে রাজি করালেন যে যেহেতু সাইবা সম্ভ্রান্ত কুরাইশ বংশের বংশধর কাজেই তার নিজের বংশের ঐতিহ্য এবং মক্কার বংশ সম্পর্কে জানা তাদের দায়িত্ব সম্পর্কে শিক্ষালাভ করা প্রয়োজন অবশেষে তারা রাজি হলো আলমোত্তালিব সাইবাকে নিয়ে মক্কায় প্রবেশ করলেন এবং তৎকালীন সময়ে দাস প্রথার দাস খুবই প্রচলন ছিল যার ফলে মক্কার লোকেরা ভাবল যে আল আলমুত্তালিব তিনি ব্যবসার কাজে বাইরে গিয়েছিলেন সাথে করে একটা গুলাম বা একটা দাস নিয়ে এসেছেন আগে কখনই তারা সাইবাকে দেখেনি তাই তারা সাইবাকে আব্দুল মুতালিব বলে ডাকতো আবদুল মুতালিব অর্থাৎ মুতালিবের দাস অথচ তিনিই ছিলেন রাসুল্লাহ সাল্লু আলাই সাল্লামের দাদা তার আসল নাম ছিল সাইবা কিন্তু মক্কাবাসীরা তাকে আল মুতালিবের দাস মনে করায় তার নাম হয়ে গেল আব্দুল মুতালিব তো এখন আব্দুল মুতালিব সম্পর্কে কিছু কথা বলা যাক আমরা ইব্রাহিম ইসমাইল সম্পর্কে কথা বলেছি আমরা কুসাই সম্পর্কে বলেছি এরপর আমরা বলেছি হাসিম সম্পর্কে এরপর এখন আমরা বলবো আব্দুল মুতালিব সম্পর্কে তো অ্যাকচুয়ালি আমরা আব্দুল মুতালিফ সম্পর্কে দুটি ঘটনা বর্ণনা করব কারণ এই দুটি ঘটনা বেশ গুরুত্বপূর্ণ শুরুতে আমরা জমজম কূপের কথা আলোচনা করেছিলাম সেই অংশটি একবার স্মরণ করুন আমরা বলেছিলাম যে জুরহুম গোত্র যখন চলে গেল চলে যাওয়ার আগে তারা জমজম কূপকে নিশ্চিহ্ন করে দিয়ে চলে গেল তারা কূপটিকে ভরাট করে দিয়ে চলে গেল এবং তার সমস্ত অবস্থান মুছে গেল ফলে প্রায় তিনশো বছরেরও বেশি সময় ধরে এই কুয়োটির অবস্থান অজানা ছিল কারণ খুজাহারা মক্কা শাসন করেছে প্রায় তিনশো বছর এবং সাথে পরবর্তীতে যখন কুরাইশদের হাতে নেতৃত্ব চলে আসলো সেই সময়টা আমাদেরকে যোগ করতে হবে কারণ আমরা বর্তমানে আব্দুল মুতালিবের সময় নিয়ে আলোচনা করছি ফলে কুসাইবিন কালাব থেকে শুরু করে আব্দুল মুতালিব পর্যন্ত এর মধ্যে তিনশো বছরের থেকে আরও কিছু বেশি সময় পার হয়ে গেছে জুরহুমরা মক্কা ত্যাগ করেছে এবং যাওয়ার আগে তারা জমজমকূপকে ভরাট করে দিয়ে মুছে গেছে তো আব্দুল মুতালিব একটি রাতে স্বপ্ন দেখলেন যে একজন লোক এসে একজন ব্যক্তি এসে তাকে বলছে যে উহফোর তাইবা তাইবা খনন কর তাইবা মানে হচ্ছে বিশুদ্ধ তো স্বপ্নের মধ্যেই আব্দুল মোতালিব সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন তাই বা কী জিনিস কিন্তু কোনো উত্তরাষ্ট্র না এরপর তার স্বপ্ন ভেঙে যায় পরবর্তী রাতে সেই একই গায়েবী কণ্ঠস্বর তাকে বলল উহ পুর অতি মূল্যবান জিনিসটিকে খনন করো আব্দুল মোতালিব জিজ্ঞাসা করলেন যে সেই মূল্যবান জিনিসটি কী কিন্তু কোনো উত্তরাষ্ট্র না পরবর্তী পর তৃতীয় রাতে সেই গায়েবী কণ্ঠস্বর তাকে বলল জমজম খনন করো আব্দুল মুতালিব তাকে জিজ্ঞাসা করলেন জমজম কি জিনিস উত্তর আসলো জমজম হলো সেই কূপ যা কখনো ভরে যাবে না এবং শুকাবে না এটা পাওয়া যাবে বিষ্ঠা এবং রক্তের মধ্যবর্তী স্থানে সাদা পা ওয়ালা কাকের বাসা এবং পিঁপড়ার বাসার নিকটে এগুলো আসলে ছিল প্রতীকী বা সাংকেতিক কথা আব্দুল মোতালিব সেই কথাগুলোর অর্থ সংকেতগুলো বুঝতে পারেননি তাকে বলা হয়েছিল জমজম যার পানি কখনও ফুরিয়ে যাবে না তো তিনি তার স্বপ্নের মধ্যে একটা আওয়াজ শুনতে পেলেন যে তাকে বলছে জমজম যা কখনো পানি শূন্য হয়ে যাবে না এবং এটা সরবরাহ করবে বড় সম্মেলনের জন্য অর্থাৎ প্রতি বছরের হজ এবং তাদের সবার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি সেখান থেকে পাওয়া যাবে কিন্তু এরপরে বলা হল এটা পাওয়া যাবে বিষ্ঠা এবং রক্তের মধ্যবর্তী স্থানে সাদা পাওয়ালা ওয়ালা কাকের বাসা এবং পিঁপড়ার বাসার নিকটে তো কাদে এই সংকেটগুলো আব্দুল মুতালিবের নিকটে একটা অস্পষ্ট বিষয় ছিল এবং তিনি এর কোনো সমাধান বের করতে পারেননি পরবর্তী দিন আব্দুল মুতালিব কাবার পাশ দিয়ে যাচ্ছিলেন এবং তিনি হঠাৎ চলতে চলতে একটি স্থানে রক্ত এবং বিষ্ঠা দেখতে পেলেন তো সেখানে সেদিন একটি উট জবাই করা হয়েছিল এবং একদিকে উটের উচ্ছৃষ্ট অংশ পড়েছিল অপরদিকে রক্ত পড়েছিল এরপর ওই জায়গাতেই তিনি সাদা পাওয়ালা কাক এবং কতগুলো পিঁপড়ের বাসা দেখতে পেলেন তো আব্দুল মুতালিব বুঝতে পারলেন যে এটাই হচ্ছে সেই জায়গা যেখানে তার বংশধরের বা তাদের পূর্বপুরুষের সেই ইসমাইলের কুয়োটি রয়েছে জমজম কূপ রয়েছে তো তিনি তার ছেলে হারিসকে ডাকলেন এবং তখন আব্দুল মুতালিবের একজনই মাত্র পুত্র সন্তান ছিল হারিস তিনি তাকে ডাকলেন এবং মাটি খনন করা শুরু করলেন জমজম কাবা থেকে খুব বেশি দূরে নয় কাবা ঘর থেকে তাই যখন লোকজন দেখলো যে কাবার কাছাকাছি একটি স্থানে তারা মাটি খনন করছে তারা রেগে উঠলো তারা জিজ্ঞাসা করলো আরে তোমরা কি করছো মাটি খুঁজছো কেন কাবার পাশে কেন মাটি খুঁড়ছো কিন্তু মানুষের বাধা উপেক্ষা করে তিনি এবং তার ছেলে হ্যারিস কাজ চালিয়ে যেতে লাগলেন লোকজন বুঝতে পারছিল না কেন আব্দুল মুতালিব এবং তার ছেলে কাবার পাশে নিকটবর্তী একটি এলাকায় মাটি খনন করছে তারা তাদের সাথে বাদানুবাদে লিপ্ত হলো অবশেষে লোকজন তাদেরকে সেখানে রেখে চলে গেল কিছুক্ষণ পর তারা আব্দুল মুতালিবের চিৎকার শুনতে পেল আব্দুল মুতালিব চিৎকার করে আল্লাহর প্রশংসা করছিল এবং তারা ছুটে এসে দেখলো আব্দুল মুতালিব জমজুম কোঁটি আবিষ্কার করে ফেলেছে এবং এতে কুরাইশদের সব নেতাই সেখানে আসলো এবং তারা বলতে লাগল হ্যাঁ এটাই তো হচ্ছে আমাদের সেই পূর্বপুরুষ আমাদের দাদা ইসমাইলের কুয়ো এটা আমাদের সবার চলো সবাই ভাগ করে নিই তো তারা এটা বলে বুঝাতে যাচ্ছিলো যে কুয়োটি তাদের তাদের বংশের সম্পত্তি এবং তারাও এর অংশদারী তাদের এখানে ভাগ আছে কিন্তু আব্দুল মুতালিব বলল যে একটু দাঁড়াও আমি সেই ব্যক্তি যে কুয়োটিকে স্বপ্নে রেখেছিলাম এবং আমি সেই ব্যক্তি যে এটি খনন করে উদ্ধার করেছি কাজেই এটা শুধুমাত্র আমার এবং একমাত্র আমার অধিকারে এটা থাকবে কুরেশ নেতারা তার দাবিকে প্রত্যাখ্যান করল এবং বললো অসম্ভব তারা বলল যে তারা সবাই ইসমাইলের বংশধর কাজেই জমজমের উপর সবার অধিকার রয়েছে আবদুল মোত্তালিবও ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না এবং তারাও এই বিষয়টি নিয়ে একে অপরের সাথে জোর জবরদস্তি করতে লাগলো এবং যখন তারা কোনো সমঝোতায় পৌঁছাতে পারলো না প্রায় যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হলো যুদ্ধ বেঁধে যাওয়ার উপক্রম তখন তাদের মধ্যে একজন প্রস্তাব করলো যে চলো ব্যাপারটা সমাধান করার জন্য আমরা বনু চাঁদের মহিলা জাদুঘরের কাছে যাই তো বনু সাদ গোত্র একজন মহিলা জাদুঘর ছিল এবং সে দাবি করত যে তার সাথে আত্মাদের যোগাযোগ আছে মৃত আত্মাদের যোগাযোগ আছে তো তাই সবাই তার কাছে আলোচনা করার জন্য রওনা হলো কিন্তু সেখানে গিয়ে তারা দেখলো যে সেই মহিলা যাদুঘর আসাম বা সিরিয়াতে চলে গেছে এরপর তারা তাকে সেখানেই খুঁজে বের করার সিদ্ধান্ত নিল যে তারাও হাল ছেড়ে দেওয়ার পাত্র ছিল না সবাই মিলে আসামের উদ্দেশ্যে রনা করলো যাত্রা শুরু করলো পথে মধ্যে তাদের পানি ফুরিয়ে আসলো এবং সেই সময় তারা ছিল ঠিক মরুভূমির একদম মাঝখানে একটি এলাকায় আব্দুল মোত্তালিবের সঙ্গীসাথীদের খাবার এবং পানি ফুরিয়ে আসলো আবদুল মোতালিব অন্যান্য গোত্রের প্রতিনিধিদেরকে বলল যে আমরা তো মারা যাচ্ছি আমরা মারা যাচ্ছি কাজে আমাদেরকে খাবার এবং পানি সরবরাহ করো কিন্তু তারা প্রত্যাখ্যান করলো তারা তাদেরকে কোনো ধরনের খাবার এবং পানি দিতে অস্বীকার করল ফলে কিছু সময়ের মধ্যে আব্দুল মুতলিব এবং তার সঙ্গীসাথীদের অবস্থা আরও সঙ্গীন হয়ে আসলো এবং মরুভূমির একদম মধ্যবর্তী একটি অঞ্চলে যেখান থেকে ফিরে আসারও কোনো সুযোগ নেই তাদের পানি খাদ্য ফুরিয়ে গেছে যার কারণে তারা বুঝতে পারলেন যে এভাবে থাকলে আমরা অল্প সময়ের মধ্যেই একজনের পর একজন মৃত্যুবরণ করব। তো কাজেই সবাই যদি একসাথে মৃত্যুবরণ করি তাহলে দেখা যাবে যে এই মৃতদেহগুলোকে কবর দেওয়ার মতো কোনো লোক থাকবে না তো তারা একটি সিদ্ধান্তে আসলো এবং তারা বলল যে আমরা তো সবাই মারা যাচ্ছি কাজেই চলো আমরা প্রত্যেকেই নিজের কবর খুরে ফেলি এবং যখন একজন ব্যক্তি মারা যাবে তখন বাকিরা মিলে তাকে কবর দিয়ে দিব ফলে শেষ পর্যন্ত দেখা যাবে সবার শেষে যে মারা গেল শুধুমাত্র তাকেই কবর দেওয়া বাকি থাকলো অর্থাৎ এভাবে মৃত মৃতদেহগুলোকে অন্তত একটা সম্মান দেখানো গেল তো এই চিন্তা করে তারা সবাই তাদের কবর খোঁড়া শেষ করে কবরের ভেতরে মৃত্যুর জন্য অপেক্ষা করতে লাগলো মরুভূমির মাঝখানে পানি নেই খাবার নেই তারা সেখানে কবর খুঁড়ে কবরে শুয়ে থাকলো কিন্তু তখন আব্দুল মুতালিব বলল যে আসলে এটা কোনো বুদ্ধিমানের মতো কাজ নয় আমাদের মতো মানুষ এভাবে মৃত্যুর জন্য অপেক্ষা করা এটা কোনো বুদ্ধিমানের কাজ নয় এটা ঠিক হচ্ছে না চলো আমরা পানি সন্ধান করি খোঁজ করি তারা রাজি হলো এবং পানি সন্ধানে বিভিন্নজন বিভিন্ন দিকে গেল কিছুক্ষণ পর আব্দুল মুতালিব পানি খুঁজে পেল তো তখন অন্যান্য লোকেরা অন্যান্য গোত্রের প্রতিনিধিরা বললো যেহেতু আল্লাহ তোমাকে মরুভূমিতে পানি সন্ধান দিয়ে রক্ষা করেছেন এবং আল্লাহ তোমাকেই স্বপ্নের মাধ্যমে জমজম কোথায় আছে সেটা জানিয়ে দিয়েছিলেন তো কাজে এটা সুস্পষ্ট যে তুমি আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত এবং জমজম এখন থেকে তোমারই আমরা আমাদের দাবি ছেড়ে দিচ্ছি চলো ফিরে যাই তো এর পূর্বে যখন জমজম নিয়ে দুই পক্ষের মধ্যে বাদানুবাদ হচ্ছিল লড়াই হচ্ছিল তো কুরাই সেতাগণ জমজমের অংশীদারিত্বের জন্য আব্দুল মুতালিবকে চাপ দিচ্ছিল এবং আব্দুল মুতালিব তখন নিজেকে দুর্বল মনে করেছিলেন কারণ সেই সমাজটি ছিল গোত্রপ্রধান সমাজ তাকে সমর্থন দেওয়ার জন্য আব্দুল মুতালিবকে সমর্থন দেওয়ার জন্য একমাত্র তার একটি পুত্র সন্তান রয়েছে এবং সেই সময়ে তখনকার সমাজে কার শক্তি কত বেশি সেটা নির্ধারণ হতো তার পক্ষে কতজন লোকজন রয়েছে তার দ্বারা এবং লোকজন বলতে শুধুমাত্র রক্ত সম্পর্কী আত্মীয় পুত্র সন্তান আত্মীয় ভাই এদেরকেই বোঝানো হতো সুতরাং আব্দুল মুতালিব সেই সময় আফসোস করে আল্লাহ সুহামত আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছিল যে হে আল্লাহ যদি তুমি আমাকে দশটি পুত্র সন্তান দান করো তাহলে আমি তাদের মধ্যে একজনকে তোমার রাস্তায় উৎসর্গ করব এর এরপরও আব্দুল মুতালিফ যাচ্ছিলেন যেন জমজম কুপটি তার অংশে থাকে প্রয়োজন একটি পুত্র সন্তানকে উৎসর্গ করে দেবেন এরপরও যেন তিনি জমজম কূপটি নিয়ন্ত্রণ লাভ করেন পরবর্তীতে আল্লাহ মোহাম্মত আল্লাহ তাকে দশটি পুত্র সন্তান এবং ছয়টি কন্যা সন্তান দ্বারা ধন্য করলেন এরপর তার দায়িত্ব ছিল আল্লাহর সাথে ওয়াদা রক্ষা করা কারণ জমজমকুপের কর্তৃত্ব তিনি তার পক্ষে পেয়েছেন এবং সেই সময়ে হুবাল নামে একটি বড় দেবতা ছিল যার দিকে তীর নিক্ষেপ করে ভাগ্য গণনা করা হতো আরব সমাজে তীর নিক্ষেপ করে সেই মূর্তির সামনে তারা ভাগ্য গণনা করত। এবং তারা বিশ্বাস করত যে এই মূর্তিটি ভবিষ্যৎবাণী করতে সক্ষম তো এ কারণে আবদুল মুতালিব তার কোন সন্তানকে কোন পুত্র সন্তানকে আল্লাহ রাস্তায় উৎসর্গ করবেন জবাই করে দেবেন কুরবানি করবেন সেই বিষয়ে ভাগ্য গণনা করার জন্য বিভিন্ন তীরে বিভিন্ন সন্তানদের নাম লিখে তীর নিক্ষেপ করলেন প্রথমবার আবদুল্লার নাম আসল দ্বিতীয়বার তীর ছুরলেন এবার আবদুল্লা নাম আসল তৃতীয়বার তীর ছুরলেন এবারেও আবদুল্লা নাম আসল সুতরাং আবদুল মোত্তালিব আবদুল্লাহকে আল্লাহর জন্য কুরবানি করার জন্য কাবার দিকে নিয়ে গেলেন এবং ছুরি দিয়ে আবদুল্লাহকে জবাই করতে উদ্যত হলেন এবং সেই সময় আব্দুল মোত্তালিবের বড় ছেলে আবু তালিব তার আব্বাকে বলল এভাবে আমরা আমাদের সন্তানকে হত্যা করতে দিতে পারি না এবং আবদুল্লা মায়ের পক্ষের যারা আত্মীয় ছিল তারাও এসে আপত্তি জানল না আমাদের এই সন্তানকে এভাবে আমরা হত্যা করতে দিতে পারি না পুরাইশের লোকের বলতে লাগলো দেখো তুমি যদি এটা করো তাহলে আরবদের মধ্যে এটা শূন্য হয়ে যাবে কারণ আব্দুল মোতালিব ছিল তাদের নেতা তাদের ধর্মীয় প্রধান ব্যক্তি তিনি যদি কোনো একটা কিছু করেন তাহলে সেটা একটা রীতিতে পরিণত হবে প্রথায় পরিণত হবে ইতিমধ্যেই তারা সেই সমাজে তাদের অনেক কন্যাশিশুকে জীবন্ত দাফন করছে হত্যা করছে এবার হয়তো তার আশঙ্কা করলো যে এর মাধ্যমে পুত্র সন্তানদেরকেও হত্যা করা শুরু হয়ে যাবে আব্দুল মুতালিব বলল এটা আল্লাহর সাথে আমার চুক্তি ছিল এবং আমি সেই চুক্তি ভঙ্গ করতে পারি না ফলে শেষ পর্যন্ত তাদের মধ্যে একটি ঝগড়া সৃষ্টি হলো এবং এবারেও তারা সমাধানের জন্য কোথায় গেল সেই মহিলা জাদুঘরের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল এবং তারা মহিলা জাদুঘরের কাছে গেল এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলল সে বলল যে ঠিক আছে তোমরা আগামী দিন এসো যাতে করে আমি আমার আত্মাগুলোর সাথে যোগাযোগ করে আলোচনা করতে পারি আসলে সে বিভিন্ন জিনদের সাথে যোগাযোগ করতে বলে দাবি করত। তো পরবর্তী দিন সেই লোকেরা আবার আসলো এবং তারা মহিলা জাদুঘরের কাছে সমাধান জানতে চাইল তো সে বলল যে তোমরা আমাকে বলো একজন মানুষকে হত্যার বদলা হিসেবে কি প্রদান করতে হয় একজন মানুষকে হত্যার রক্তপণ বা দিয়া বিনিময়ে তোমরা কী প্রদান করো ক্ষতিপূরণ কি প্রদান করো তারা জানালো যে একজন মানুষকে হত্যার বদলে তারা দশটি উঠকে ক্ষতিপূরণ হিসেবে প্রদান করে তো তখন সেই মহিলাটি বলল যে তাহলে দশটি উঠকে একদিকে রাখো এবং আবদুল্লাকে আরেকদিকে রাখো এবং এরপরে তীর নিক্ষেপ করো যদি তীর উটগুলোকে নির্দেশ করে তাহলে কি সেগুলোকে জবাই করে দাও আর যদি তীর আবদুল্লার দিকে যায় তাহলে প্রতিবারে আরও করে আরও ১০টি করে উট তার রক্তপণ বা ক্ষতিপূরণ হিসেবে প্রদান করো এভাবে যতক্ষণ না আবদুল্লার নাম বাদ দিয়ে উটের নাম আসে তো লোকজন এই প্রস্তাবে রাজি হলো এবং তারা সবাই ফিরে গেল তো কাজে আব্দুল মুতালিব দলবল সহ সবাই মিলে কুরাইশদের সেই এলাকাটি ফিরে এসলো যেখানে ভাগ্য গণনা করত তারা তো এসেই তারা ভাগ্য গণনা শুরু করলো তো মহিলা যাদুকর তাদেরকে যা পরামর্শ দিয়েছিল তারা সেই অনুসারে কাজ করা শুরু করলো ভাগ্য নির্ধারক তীর ছুরল ভাগ্য নির্ধারক তীর ছুরল এবং তীর কাকে নির্দেশ করল আবদুল্লাহকে ফলে তারা তার রক্তপণ বা ক্ষতিপূরণ হিসেবে দশটি উঠ যোগ করল তারা আবারও তীর নিক্ষেপ করল এবারেও আবদুল্লা নাম আসল ফলে আরও দশটি উট তারা যোগ করল। তো এভাবে বাড়তে বাড়তে একসময় তিরিশটি চল্লিশটি পঞ্চাশ ষাট সত্তর আশি একশো পর্যন্ত সংখ্যা হয়ে গেল উটের সংখ্যা অর্থাৎ পরপর ১০ বার তীরে আবদুল্লাহ নাম উঠল এবং প্রতিবারে দশটি করে উঠ তার রক্তপণ হিসেবে দেওয়ার কারণে শেষ পর্যন্ত দশ বিশ ৩০ ৪০ এভাবে বাড়তে বাড়তে একশোটি উট ক্ষতিপূরণ হয়ে গেল এবং এগারো নম্বর বার যখন তীর নিক্ষেপ করা হলো সেবারে তীর উটের দিকে নির্দেশ করলো তো তখন কুরআশির লোকেরা বলল শেষ পর্যন্ত তোমার ছেলে রক্ষা পেল তখন কুরআশির লোকেরা বলল যে থামো থামো আর নয় শেষ পর্যন্ত তোমার ছেলে প্রাণে বাঁচলো রক্ষা পেল। আব্দুল মোতালিব বলল যে না এখনও না আমাদেরকে আবার এটা করতে হবে আব্দুল মোতালিব আসলে নিশ্চিত হতে চাচ্ছিলেন যে দশ বার তীর নিক্ষেপ করার পর যখন তার ছেলের নাম বারবার আসছিল এগারো নম্বর যখন উটের নাম আসলো এর পরবর্তীতে কী আসবে আব্দুল মোতালিব আরও নিশ্চিত হতে চাচ্ছিলেন তো আব্দুল মোত্তালিব তাদেরকে বলল যে এখনো না আমাদেরকে আরো একবার এটা করতে হবে তারা দ্বিতীয়বার তীর ছুড়ল তৃতীয়বার তীর ছুড়ল এবং পরপর দুইবারই তীর উটের দিকে নির্দেশ করলো তো সুতরাং এভাবে তারা একশোটি উটকে জবাই করলো এবং আবদুল মোত্তালিবকে সেই উটের অর্থ প্রদান করতে হলো পরিষদ করতে হলো এবং তিনি একজন অত্যন্ত উদার মানুষ ছিলেন এবং যে কারণে তিনি কোনো সেই জবে করা বা কোরবানি করা উটগুলো থেকে কোনো গোস্ত সংগ্রহ করলেন না গোস্ত গ্রহণ করলেন না সমস্ত গোস্ত এবং মাংস বিলিয়ে দিলেন এবং মাংসের বা গোষ্ঠের পরিমাণ এত বেশি ছিল যে মানুষ অনেক পর্যাপ্ত পরিমাণে গোস্ত নেওয়ার পরও সেগুলো ফুরিয়ে গেল না শেষ হলো না এবং পশু পাখিকে খাওয়ানোর জন্য যথেষ্ট পরিমাণ গোস্ত রয়ে গিয়েছিল এবং এর পরবর্তীতে এই ঘটনাটি সমস্ত আরবে ছিয়ে পড়ল এবং আব্দুল মুতালিব একজন বিখ্যাত ব্যক্তিতে পরিণত হলেন সমস্ত এলাকায় তার নামডাক ছড়িয়ে পড়ল তারা বলত যে আব্দুল মুতালিব এমন এক মানুষ যে পশু এমনকি আকাশের পাখিদেরকে পর্যন্ত আহার করিয়েছিলেন এবং কুরাইশ লোকেরা তারা তাদের যে প্রথমে প্রাথমিক অনুমান ছিল সেটা ঠিকই বলেছিল যে যদি তারা আব্দুল মোতালিবকে তার ছেলেকে হত্যা করতে অনুমতি দিত তাহলে সেটা সেই সমাজে একটি প্রথা বা নিয়ম হয়ে যেত রীতি হয়ে যেত কারণ আব্দুল মোতালিব যখন একশোটি উটকে কুরবানি করেছিলেন এর পূর্বে রক্তমূল্য হিসেবে রক্তপণ হিসেবে একজন ব্যক্তির ক্ষতিপূরণ হিসেবে যদি তাকে অন্যায়ভাবে হত্যা করা হয় থাকে তার বিনিময় ছিল দশটি উট কিন্তু যখন আব্দুল মোত্তালিব তার পুত্র আবদুল্লাকে রক্ষা করার জন্য একশোটি উটকে ক্ষতিপূরণ হিসেবে প্রদান করলেন তখন থেকে রক্তমূল্য দিয়া 10 থেকে একশোটি উন্নীত হয় দশটি উট থেকে একশোটি উটে উন্নীত হয় এবং পরবর্তীতে আজ অবধি এই নিয়মটি ইসলামেও প্রচলিত রয়েছে এখনও একশোটি উটের সমপরিমাণ অর্থ এর মাধ্যমে অন্যায় হত্যাকাণ্ডের রক্তমূল্য পরিশোধ করা হয়ে থাকে তো এটা ছিল আবদুল্লার ঘটনা যিনি রাসুল্লাহ সাল্লা উল্লা পিতা ছিলেন এবং আবদুল্লাহ এবং আমিনা হচ্ছেন রাসুল্লাহ সাল্লাহামের পিতা এবং মাতা তো ভবিষ্যতে রাসুলুল্লাহ সাল্লাই সাল্লামকে বলা হতো যে আপনি হলেন দুইজন উৎসর্গকৃত ব্যক্তির পুত্র দুইজন উৎসর্গকৃত ব্যক্তির পুত্র তো এই দুজন ব্যক্তিকে তারা হচ্ছেন ইসমাইল এবং আবদুল্লাহ তো আবদুল্লাহ পরবর্তীতে আমিনা বিন্তু ওহাবকে বিয়ে করেন এবং এর মাধ্যমে আমরা রাসুলুল্লাহ সাল্লাহ আলাইস্লামের বংশ পরিচয় নিয়ে আমাদের আলোচনা সমাপ্ত করলাম স্লঈ মহম তসিম